আমাদের ধারাবাহিক আলোচনা কিতাবুর রকা এক যে হাজিজগুলো মানুষকে আখেরাত মুখী করে মনে আল্লাহ ভীতি সঞ্চার করে দুনিয়ার প্রতি লোভ কমিয়ে দেয় এই হাদিসগুলোকে কিতাবুর রকায়েকে ইমাম বুখারি এবং অন্যান্য ইমামরা সংকলন করেছেন আমরা সেই হাদিসের সিরিজের মধ্যে আজকে আপনাদের কাছে যেটা পেশ করব সেটা হচ্ছে সাহাবি আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বলেন খাত্তা আবী সাল আলী ওসাল্লাম খাত্তান মুরাব্বায়ন ওয়া খাত্তা খাত্তান ফি আল ওাসাত খা রেজান মিনহু ওয়া খাত্তা خطوطاً صغاراً من جانبه الذي في الوسط وقال هذا الإنسان وهذا أجله محيط به أو قد أحاط به وهذا الذي هو خارج أمله وهذه الخطط الصغار الأعراض فإن أخطأه هذا نهشه هذا وإن أخطأه هذا نهشه هذا رسول الله صلى الله عليه وسلم يأتي স্কয়ার স্কোয়ারশেপ অঙ্কন করলেন মাটির মধ্যে ড্র করলেন একটি চতুর্ভুজ স্কোয়ারশেপ এবং মাঝখানে দিয়ে এটা লম্বা টান দিলেন টান মাথাটা মাথাটা স্কোয়ারশেপের বাইরে টান দিয়ে নিয়ে গেলেন এরপরে এই লম্বা টানটার থেকে দুই পাশে থেকে অনেকগুলো ছোট ছোটো টান দিলেন লাইন ড্র করলেন তারপরে বললেন যে এই যে স্কোয়ার শেপটা এটা হচ্ছে মানুষ আর চতুর্দিকে যে ঘেরাও করা আছে স্কোয়ারটা এটা হচ্ছে তার হায়াত আর এই লম্বা টান যেটা মাঝখান থেকে বেরিয়ে গেছে তার চতুর্দিকের লাইনের বাইরে চলে গেছে এটা হচ্ছে তার আশা আকাঙ্ক্ষা পরিকল্পনা মানুষের পরিকল্পনাটা সাধারণত এত লম্বা হয় যে হায়াতের সীমার বাইরে চলে যায় আপনি এমন কোনো লোককে সহজে খুঁজে পাবেন না যে চিন্তা করেছে তার চিন্তাগুলো পরিকল্পনাগুলো আশাঙ্ক্ষাগুলো হায়াতের ভিতরে নিয়ে চিন্তা করে প্রায় লোকই ইনতেকালের সময় দেখা যাবে তার অনেক কাজ পড়ে রয়েছে অনেক পরিকল্পনা এখন শেষ হয়নি তিনি একটা একজাম্পল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন তারপরে যে লম্বা টানের থেকে ছোটো ছোটো টানগুলো ডানে বামে অনুগুলো টান দিলেন ড্র করলেন লাইনগুলো সেগুলো কি। সেগুলো হচ্ছে আড়দ বিভিন্ন রকমের উপলক্ষ বিভিন্ন রকমের সিমটম বিভিন্ন রকমের বিপদ আপদ মুসিবত অসুখ বিসুখ কোনো সময় এই অসুখ আসে দেখা যায় ভালো হয়ে যায় তারপরে আরেক অসুখ আসলো এটাও ভালো হয়ে গেলো এবার আরেক অসুখ আসলো আর ভালো হওয়ার উপায় নেই শেষ অ্যাক্সিডেন্ট একটা ঘটলো সে মরে যাওয়ার কথা আলহামদুলিল্লাহ গায়ে বি ক্ষুদ্রতে বেঁচে গেছে আরেক অ্যাক্সিডেন্ট আসে সেটাতেও বেঁচে গেছে পরে আরেক অ্যাক্সিডেন্ট আসলো আর বাঁচার উপায় নেই তো বিভিন্ন রকমের কতগুলো ছোটো টান দিয়েছেন যে অনেক সময় এগুলো মানুষের মৌতের কারণ হয়ে যায় কিন্তু দেখা গেলো সে বেজে গেছে এটা থেকে বাঁচলো ওইটাতে গিয়ে পড়লো সেটা থেকে বাঁচলো ওটা দিয়ে পড়লো ওটা থেকেও বাঁচলো আরেকটাতে গিয়ে পড়ল কিন্তু দেখা গেলো যে আরেকটা এমন আসা এসেছে আর তার রক্ষা নেই সে ওখানে ধরা পড়ে গেছে সেটাতে সে চলে গেলো সে কথাই তিনি বললেন ফাইন আখতা উহাদা নাহসা উহাদা এটা তাকে যদি ছেড়ে দেয় ওইটা তাকে ছাড়বে না আর ওইটা ছেড়ে গেলে পরেরটা তাকে ছাড়বে না এইভাবে করে তার একটা না একটা তাকে ধরেই ফেলবে আর যদি সবগুলো থেকে বেঁচে যায় কোনো এমন কোনো অসুখও নাই এমন কোনো অ্যাক্সিডেন্টও নাই এমন কিছু নাই তাহলে তো শ্বাস পর্যন্ত বয়স হয়ে গেলে তখন তাকে যেতে হবেই এই জন্য অনেক সময় মানুষ যখন বয়স্ক লোকের এমন কোনো মারাত্মক রোগের খবর নাই তারপরেও ইন্তেকাল করেছেন তখন পত্রিকায় খবর কি লেখে জানেন তিনি আশি বছর বয়সে বার্ধক্যজনিত রোগে ইন্তিকাল করেছেন আর কোন বিশেষ রোগ পাওয়া গেল না রোগটা কি বার্ধক্যজনিত রোগ মানে কিছু না হলেও বুড়ো হওয়ার কারণেও যে তাকে মরতে হবে এক পর্যায়ে হায়াত শেষ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই তো এই হাদিসের মধ্যে কি পাওয়া গেল শিক্ষা একটা হলো যে মানুষের মধ্যে লম্বা আশা থাকে আকাঙ্ক্ষা থাকে অনেক পরিকল্পনা থাকে প্রত্যেক মানুষের এটা থাকে দুই নম্বর থাকলো যে এই পরিকল্পনা পরিকল্পনাটা যে থাকে এর মধ্যে ভালো পরিকল্পনা কিছু হয়তো অসুবিধা নাই কিন্তু অনেক লম্বা লম্বা পরিকল্পনাটা যেগুলো বেশি বেশি থাকে এগুলোকে সত্যি আল্লাহ তালা অপছন্দ করেন আদও তার আল্লাহর কাছে যাওয়ার ইচ্ছা থাকে না দুনিয়া থেকে দুনিয়াতে থেকেই যাবে এটাই তার চিন্তা এই চিন্তাকে আল্লাহতালা মোটেই পছন্দ করেন বরঞ্চ দুনিয়া যে অতি ক্ষণস্থায়ী আর যে কোনো মুহূর্তে আসতে পারে সবাইকে যেতে হবে কুল্লু নফসিনফসকেই মৃত্যুর আস্বাদন গ্রহণ করতে হবে স্বাদ গ্রহণ করতে হবে এই বিষয়টাকে সে মনের মধ্যে জাগা দেয়নি অন্য আয়াতে আল্লাতালা বলেছেন ফমা ফাজ খেলালফাজ অমাল হায়াতিয়া ইল্লা মাতাউল গুর যে ব্যক্তি আখেরাতে তাকে টানা হিচড়া করে হলেও কোনো রকমেও যদি আগুন থেকে উদ্ধার করা হয় জাহার্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হয় জান্নাতে প্রবেশ করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে সেই সত্যিকার কামিয়াব হয়ে গেল। আর যারা এটা হলো না তারা ব্যর্থ হয়ে আর এই দুনিয়ার জীবনটা অতি ধোকার কয়েকটি দিন মাত্র ধোকায় পড়ে থাকে মানুষ দুনিয়ার জীবনে ধোকা কারণ মানুষকে বলে যে তুমি সহজে মরবা না তোমার অনেক কিছু দরকার বুড়ো হয়ে গেছে কি হয়েছে বাড়ির কাছে জমিন যেটা আছে ওটা কিনা খুব জরুরি দরকার হ্যাঁ নতুন করে আরেকটা বিল্ডিং করা দরকার ব্যবসা তোমার তিনটা হয়েছে আরেকটা সুযোগ হাতের কাছে এসে গেছে শুরু করে দাও এরকম মানুষকে আকর্ষণ সৃষ্টি করতে থাকে এবং মানুষ মার চিন্তাই করে না আল্লাহ তালা এরকম অবিশ্বাসীদেরকে লক্ষ্য করে বলেছেন এরকম দুনিয়াদার লোকেরা বেদিন লোকেরা অবিশ্বাসীরা কি বলে তারা চায় যে হাজার বছর বেঁচে থাকা যায় কি না যদি হাজার বছর বেঁচে থাকা যায় তো কতই না ভালো লাগতো তাদের আশা দেখি মনে হয় তারা হাজার বছর বাঁচতে চায় আসলে তো হাজার বছর কেউই বাঁচবে না কিন্তু ভাবখানা এমন যে মনে হয় যেন হাজার বছর বাঁচবে এই যারা এরকম প্রচন্ড দুনিয়াদার আল্লাহতালার প্রতি তাদের ইমান ইয়কিনের কোনো ভিত্তি নেই সম্পর্ক নেই তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেন আমাল আপনি ওদেরকে ছেড়ে দেন তারা খাক আরো বেশি কত খাইতে চায় খাইতে দেন খেতে দেন তাদেরকে আরো আর খুব আনন্দ ফুর্তি খা হিসেবে নাফসানির চাহিদা পূরণ করার জন্য তারা ব্যস্ত পূরণ করতে দেন দেখুক তারা কদ্দুর পূরণ করতে পারে হে হেমুল আমাল লম্বা চূড়া আশা আকাঙ্ক্ষা পরিকল্পনা তাদেরকে ব্যস্ত করে রেখেছে তারা নেশায় মত্ত হয়ে আছে আলমন তারা অচিরেই জানতে পারবে তারা কত ক্ষতিগ্রস্ত হয়েছিল সব ঠের পাবে বেশি দিন বাকি নেই আলী রাদি আল্লাহ তালহ সাবধান করতে গিয়ে নসিহাত করতে গিয়ে বলেছেন হাওয়া আমাল সবচেয়ে বেশি আমি আশঙ্কা যেটা করি তোমাদের জন্য এ আমার ভাই বোনেরা সেটা হচ্ছে হাওয়া খাহে সাথে নাফসানির অনুসরণ করা মন যা চায় মনকে সে খোরাক দিতেই থাকা আর লম্বা লম্বা আশা আকাঙ্ক্ষা ফিরিস্তি খুব লম্বা আশা আশাকে শর্টকাট করা কোনো ইচ্ছা নেই তারপরে তিনি বললেন ফতেবাউল হাওয়া আনীল হক মনের খাহেশকে অনুসরণ করে যারা চলে এই মনের খাহেস তাদেরকে হক থেকে বাধাগ্রস্ত করে দেবে তারা হক মিস করবে তারা হক পাবে না তাদের কপালে হক জুটবে না বাতিলকেই তারা গ্রহণ করবে বাতিলকে নিয়েই তারা বসবাস করবে তারা হক মিস করে ফেলবে ও আম্মা তরুল আমল পিল আখেরা আর যেটা লম্বা চূড়া প্লান এটার অভিশাপ হচ্ছে এর ক্ষতিকর দিক হচ্ছে ভয়ানক ক্ষতি হচ্ছে সেটা আখেরাতকে ভুলিয়ে দেয় যাদের লম্বা লম্বা চিন্তা আছে পরিকল্পনা আছে আশা আকাঙ্ক্ষা আছে তারা আখেরাতের কথা ভুলে যায় মহুতের কথা ভুলে যায় এটা বড় মুসিবতের কথা আনাস তালু বলেন আর বা চারটি জিনিস মানুষের জন্য বড় দুর্ভাগ্যের কারণ হয় একটা হলো জুমুদুল আইন চোখগুলো পাথরের মতো হয়ে যাওয়া যে চোখ দিয়ে কোনো পানি বের হয় না কানতে পারে না ও কাসোয়াতুল কাল অন্তর কঠিন হয়ে যাওয়া দুইটা কিন্তু মিল আছে চোখে পানি কখন আসে না যখন অন্তর কঠিন হয়ে থাকে অন্তরটা নরম হয়ে গেলে অটোমেটিক্যালি চোখে দিয়ে পানি চলে আসে তো মানুষের দুর্ভাগ্য হচ্ছে এক নম্বর চোখটা শক্ত হয়ে যাওয়া পানি আসে না আর অন্তর কঠিন হয়ে যাওয়া অন্তর কিভাবে কঠিন হয় আল্লাহতালা কঠিন অন্তরে একজাম্পল দিয়েছেন কাল হেজারা পাথরের মতো আও আসাধ্য কাছোয়াতানো অথবা তার চেয়েও বেশি কঠিন পাথরের থেকে কি করি কঠিন হয় দর্শক মন্ডলী আমরা একটি বিরতির দিকে যাচ্ছি বিরতি পরে ইনশাল্লাহ আমাদের বাকি আলোচনা আমরা অব্যাহত রাখবো আসসালাম আলাইকুম আহমাত যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা ব্যবহার করছেন সেই ব্যবহার করতে হবে জাহাঙ্গীর <wire> <hasta> <About it> कथाजे इति विश्वमयर क्रम विकास आज रत आठ टेब सम्प्रचार सकाल साढ़े छंग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 তিনি ছাড়া কোনুদ নেই হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তাকি কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম আজকে যে হাজিসটি নিয়ে মানুষের জীবনের সীমাবদ্ধতার এক্সাম্পল এবং পাশাপাশি মানুষের লম্বা চূড়া আশা আকাঙ্ক্ষা দুনিয়ার প্ল্যানগুলোর এক্সাম্পল দেওয়ার জন্য রসুল্লা সাল্লি সাল্লাম মাটির মধ্যে একটা চতুর্ভুজ অঙ্কন করে দেখালেন সেখান থেকে একটা লম্বা টান দিয়ে বের করে নিয়ে গেলেন চতুর্ভুজ এরিয়াকে ক্রস করে বাইরে নিয়ে গেলেন দেখাতে যে এই বাইরে যাওয়ার যে লাইনটা এটা অনেক লম্বা আমল মানুষের জীবনের সীমা রেখাকে অতিক্রম করে চলে যায় আর এই চতুর্ভুজ হচ্ছে মানুষের জীবনের আয়তনের পরিধি সীমা রেখা। তা কখনো মানুষ অতিক্রম করতে পারে না তার আশা থেকেই যায় অপূরণ হয়ে থেকে যায় মাঝখানে ছোটো লাইনগুলো টেনে দিয়ে তিনি বলেছিলেন যে এরকম তার আশা পূরণ হওয়ার আগেই অনেক আগেই বিভিন্ন বিপদ আপদ আসে অসুখ বিসুখ আসতে পারে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তার জীবনে বিপদগুলো তাকে অনেক আগেই শেষ করে দিতে পারে কিন্তু একটার পরে যদি আল্লাহ তাকে বাছিয়ে দেয় আরেকটা আসতে পারে তারপরে বাঁচিয়ে দিলে আরেকটা আসতে পারে এভাবে কোন বিপদে যে মানুষ চলে যাবে মানুষ জানে না কোন মুসিবতে পরে মানুষের জীবন শেষ হয়ে যাবে মানুষ জানে না আবার কেউ কেউ এমন বড়ো কোনো মুসিবতে না পড়লেও স্বাভাবিক বার্ধক্য জীবনের শেষ প্রান্তে এসে সে চলে যাবে তখনও কিন্তু তার আশার মধ্যে সমাপ্তি ঘটবে না এই অবস্থায় আসার পরেও মানুষের কেউ বলে না যে আমি যে এত বুড়ো হয়ে গেছি আর ভালো লাগে না এখন মরে যাই এরকম সহজে মানুষের মধ্যে আসে না তে বলবেন যে কেউ কেউ তো করে একেবারে মরে যেতে চায় পাশ্চাত্যে আছে তারা এরকম অনেক আর লোকজন আসে তারা নিজেদেরকে ইউথেনেজিয়ার মতো যে নিজেকে হত্যা করে ফেলতে চায় নিজের জীবনকে শেষ করে দিতে চায় কেউ আত্মহত্যা করতে চায় সেগুলো একটা ব্যতিক্রম ধর্মী জিনিস কিন্তু স্বাভাবিক পর্যায়ে মানুষ তার আশা আকাঙ্ক্ষা ছাড়ে না যে কোনো অবস্থায় তার বেঁচে থাকার আশা দুনিয়াকে উপভোগ করার আশা কন্টিনিউ করে এই বিষয়ে আমরা শুনে আসছিলাম হাদিসের ব্যাখ্যা আর সেই উপলক্ষে আমরা শুনছিলাম যে আনাসানুবর্ণনা করেছেন চারটি বিষয় মানুষের দুর্ভাগ্যের কারণ হয় একটা হচ্ছে বলেছিলাম জুমুদুল আইন চোখের পানি না আসা দুই নম্বর কাসোয়াতুল কাল অন্তর কঠিন হয়ে যাওয়া নরম না হওয়া তিন নম্বর হচ্ছে তুলুল আমাল লম্বা চূড়া আসা চার নম্বর হচ্ছে আল হেরসো আলাদ দুনিয়া দুনিয়ার ব্যাপারে লোভী হওয়া দুনিয়ার লোভ বাড়তে থাকা এই চারটা জিনিস মানুষের জন্য দুর্ভাগ্যের কারণ হয়ে যায় খুব খারাপ লক্ষণ যার ভিতরে চারটি জিনিস আছে আব্দুলা ওনার পক্ষে আমল এই উম্মতের কল্যাণ এই উম্মতের সঠিক অবস্থায় থাকা ঠিকঠাক অবস্থায় থাকা আছে দুনিয়া লোভই কম হওয়ার মধ্যে উম্মতের মধ্যে যদি দুনিয়ার লোভ কমে যায় তাহলে আমাদের উন্মত ঠিক আছে এটা ভাবার সুযোগ আছে দুনিয়ার লোভ কম আর ইয়াকিন ইমানের অবস্থা এত মজবুত যে ইয়াকিন তার ভিতরে পাওয়া যাচ্ছে এই দুটো জিনিস দুনিয়ার লোভ কমে যাওয়া আর আল্লাহর প্রতি ইয়াকিন থাকা এ দুটো জিনিস উম্মতের জন্য কল্যাণের কারণ উম্ম ভালো অবস্থা আছে বোঝার লক্ষণ ও হালাকু ও আখেরি হাবিল বকলিওয়াল আমাল উম্মতের প্রথমটা তাই ছিল কিন্তু উম্মতের শেষের দিকে লোকেরা হালাকের দিকে যাবে ধ্বংস হয়ে যাবে উম্মতের মধ্যে যে দুটা রোগ মেইনলি ঢুকবে একটা হচ্ছে আল বখল আরেকটা হচ্ছে আল আমাল বখল বহিলি কার্পণ্য করা কৃপণতা অনেক সম্পদশালী লোকেরা তাদের সম্পদকে কুক্ষীগত করে রাখার জন্য শুধু জমা করে রাখার জন্য জোগাড় করে এমন কিছু বকিল লোক আছে যারা সম্পদ যথেষ্ট থাকলেও নিজেও ঠিক মতো এনজয় করে না এমন লোক আপনারা দেখবেন সমাজে আছে পরিবারের জন্য ঠিকমতো মতো খরচ করে না তারা অভিযোগ করে এই ধরনের লোকও সমাজে আছে তাহলে এই উম্মতের হালাত বকিলির কারণে ঘটবে আল্লাহতালা বকিলিকে মোটেই পছন্দ করেন না যাদেরকে আল্লাহ তালা নফসের বখিলি থেকে কৃপণতা থেকে রক্ষা করেছেন তারা সত্যিকার কামিয়াব লোক সম্পদের মুহে মানুষ অংশ বড় বখিল হয়ে যায় এটা খুবই দুর্ভাগ্যের লক্ষণ বল আমাল দ্বিতীয়টা হচ্ছে লম্বা আশা উঁচু আশা যার কোনো শেষ নেই আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই তাহলে উম্মতের শেষ দিনগুলোতে যারা ধ্বংসের দিকে যাবে তাদের মধ্যে এই দুটো জিনিস বেশি করেই থাকবে বকিলি করা আর লম্বা প্রাণ প্রোগ্রাম করা সহসায় মৃত্যুবরণ করতে পারবে এরকম চিন্তা না করা আল্লা তালা সুরাল হাদিদের ষোলো নম্বর আয়তের সাথ করেছেন ফাত আলি হিমুল আহমেদ ফা কাসাদ কলুবুহুম তাদের আশা ভরসা অনেক লম্বা হয়ে গেল আগের জামানার অভিশপ্ত জাতিগুলো সম্পর্কে সাবধান করতে গিয়ে আমাদেরকে আল্লাহ তালা বলেন যে এরা আল্লাহ তালা নাফরমিন যারা করেছে তাদের জীবনে আশা আকাঙ্ক্ষা অনেক লম্বা চূড়া করে বসে থেকেছে তারা এবং ফাকাসাত সাতকলু বহুম যার কারণে তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে অন্তরগুলো সফট থাকে নরম থাকেনি এখন এই যে আশা লম্বা লম্বাচড়া করা এটা ভ্যারি নেগেটিভ এটা পছন্দ নিয়ে নয় অনেকগুলো হাদিসে এবং সালফস আলহীনের আলোচনায় আমরা পেলাম এখন ইমাম ইবনাল জাউজি রহমতুল্লা আলহী সেখান থেকে অ্যাকসেপশন দিচ্ছেন যে কিছু লোকের অবশ্যই একটু লম্বা আসা থাকা ভালো স্পেসিফিক কারণে স্পেসিফিক বিষয় যেমন আল আমিন্নাস ইলাল ওলামা লম্বা চূড়া আসা আকাঙ্ক্ষা এটা নিন্দনীয় তবে আলেমদের জন্য ঠিক আছে এটা কেমন কথা হলো আলেমদের দুনিয়া লম্বা চূড়া আসা কেন থাকবে তার কারণ হচ্ছে ইলাল ইলালা ফালাউলা আমা লুহুম লাম্মা সন্নাফু ওয়ালা আল্লাফু তাদের যদি প্লান প্রোগ্রাম আশা আকাঙ্ক্ষা না থাকতো। তাহলে তারা এই কিতাবপত্র লিখতে যেতে পারতেন না যে মনে কর যারা তাফসিল লিখেছেন তাফসিল লিখতে কতদিন লেগেছে অনেক দিন লাগে পুরো কোনো তাফসিল লেখবেন তো যিনি তাফসিল লিখতে বসেছেন তিনি একটু আশা তো করেছেন আমি তাফসিলটা লিখতে চাই এবং তিনি আশাও করেছেন তা সম্পন্ন করে আল্লাহর কাছে যেতে চাই এরকম প্লান তিনি করেছেন এটা জায়দ আছে সহি বুখারি যখন ইমাম বুখারি হম তুল আলী কম্পাইল করেছেন সম্পন্ন করেছেন বহুদিন লাগিয়েছেন অনেক সময় লাগিয়েছে। ছয় লক্ষ হাদিস থেকে বাসাই করে প্রায় ছয় হাজার হাদিস সংকলন করেছেন অনেক সময় নিয়েছেন না অনেক সময় নিয়েছে। ঠিক তেমনি তারা বিভিন্ন এরকম ভালো পরিকল্পনা করেন যে তিনি একটা ইসলামিক খেদমত করে যাবেন তিনি একটা কাজের একটা মাসরু একটা প্রজেক্ট হাতে নিলেন এটাকে শেষ করার জন্য প্ল্যান করলে এটা নিন্দনীয় কাজ না হইতে পারে আল্লাহতালা তাকে তফফিক দিবেন হতে পারে আল্লাহ আল্লাহতালা তাকে তফফিক নাও দিতে পারেন যারা আলে মোলামাদেরকে এই সুযোগ দেওয়া হয়েছে যে তারা লম্বা পরিকল্পনা করতে পারেন হইতে পারে যে উনি কিতাব লেখার আগে ইন্তিকাল করলেন সম্পন্ন করার আগে হতে পারে করতে পারলেন কিন্তু এই আশা করাটা তার জন্য নিন্দনীয় নয় যেমন জ্বালালাইন দেখেছেন যিনি তিনি তফসিল শেষ করার আগে ইন্তিকাল করেছেন মাঝপথে আরেক জালাল এসে এটাকে কমপ্লিট করেছেন দুই জালাল মিলে এক তফসিল রেখেছেন এই জন্যে বলা হয় জ্বালালাইন তো এই জন্য দিনই কাজের দিনই কাজের প্ল্যান করা পরিকল্পনা করা কোনো একটা প্রজেক্ট হাতে নেওয়া যেটা সম্পন্ন করতে পাঁচ বছর লাগতে পারে দশ বছর লাগতে পারে এটা কিন্তু আপত্তিকর নয় তাহলে দিনই বিষয়গুলোকে অ্যালাউ করা হয়েছে এটা নিন্দনীয় নয় এরপর করার শরীফ অন্য আয়ত আল্লা তাল্লাহ বলবেন যে আওয়ালামু আমেরকুম আমি কি তোমাদেরকে বয়স দেইনি যারা চাইলে এই বয়সকে কাজে লাগাতে পারত আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে অভিযোগ করে যে আল্লাহ আমাকে তো খুব বেশি বয়স দেননি আমাকে অনেক আগেই ডেকে ফেলেছেন যারা অন্তত কম বয়সে যাবে মাজারি বয়সে যাবে তো এতটুকুন বয়সে গেলেও আল্লাহকে ডাকার মতো সুযোগ ছিল আমল তৈরি করার মতো ব্যবস্থা ছিল আমরা সেটাকে কতটুকু কাজে লাগিয়েছি আল্লাহ আল্লাহতালা জিজ্ঞেস করবেন তে আসুন আমরা নিজেদের জীবনের পরিকল্পনাগুলোকে এমনভাবে সাজাই হতে পারে যে কারো একটা বিল্ডিং করবেন এটা প্লান করতে পাঁচ বছর লাগছে দুই বছর লাগছে হতে পারে তো এইটা এরকম প্ল্যান করাই একদম হারাম না যে কথাগুলো এতক্ষণ আলোচনা হয়েছে এগুলো দুনিয়া কোন কাজে প্লান করলে হারাম হয়ে গেল না কিন্তু যে জিনিসটা হলো যে আমরা যেন এই প্লানটা এইভাবে করতে করতে যেন ভুলে না যাই যে প্লান শেষ করার আগেই আমাকে চলে যেতে হবে আমি আমার এক আত্মীয় খবর জানি দূরর আত্মীয় তিনি বহু দিন কোনো একদেশে লম্বা চোরার বেতনে কাজ করেছেন পরে তিনি রিটায়ার করলেন এই রিটায়ার করে দেশে আসলেন এবং তিনি অনেক দামি জায়গায় বাড়ি করলেন অনেক পয়সা খরচ করলেন বিল্ডিং করলেন এটা আশা যে এবারে তিনি অনেক পয়সা করে নিয়ে এসেছেন সুন্দর একটা বাড়ি হয়ে গেছে এখন তিনি এনজয় করবেন ভোগ করবেন কিছুদিন অবসর জীবন কাটাবেন ছেলে মেয়েকে নিয়ে অনেক কষ্ট করে প্রবাসে বহু টাকায় রুজি করেছেন আর দরকার নেই এখন একটু আরাম করবেন বিল্ডিংয়ে উঠার সপ্তাহখানিকের ভিতরে তিনি চলে গেলেন চলে গেলেন ইন্তেকাল হয়ে গেল তাহলে এরকম প্লান করে যে মানুষ এই প্লানটা করতে গেলে তার নাও পেতে পারে এই কথা মনে রাখা এবং আল্লাহর কাছে চলে গেলে কি নিয়ে যাবে সেই বক্তব্যটাই এই হাদিসে তিনি আমাদেরকে ফুটিয়ে তুলেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের দুনিয়াদারী প্রাণ যখন করব তখন যেন আখ রাতের প্লানটাও যেন আল্লাহ তালা আমাদের মনে রাখার জন্য তৌফিক দান করে আল্লাহর সঙ্গে দেখা করার সময় যেন আমল নিয়ে যাওয়ার জন্য আমাদের কি মনে রাখার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন عليكم ورحمه الله وبركاته <أشار>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 पाउंड उंड नंबर शून्य शर्टकोड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठ मेल कर रेट पिस डटी मानव